গত দুই পর্বে আমরা রসুল্লা সাল্লু আলি আসাল্লামের আদব এবং সৌজন্যবোধ নিয়ে আলোচনা করেছি আজকের পর্বে পার্থ প্রয়োজনে নবীজ সাল্লু আলি আসাল্লাম কী করতেন কিভাবে করতেন সে বিষয় আলোচনা হবে ইনশাআল্লাহ প্রথমে আসছে যুহুদ জুহুদের বাংলা করলে দাঁড়ায় দুনিয়া বিরাগ বা দুনিয়া বিমুখতা দুনিয়ার জীবন ও আখিরাতের জীবন দুটি নিশ্চিত বাস্তবতা কোরআনের অনেক আয়াতে আল্লাহতালা দুনিয়া ও আখিরাতের আলোচনা করেছেন যে বিষয়টাকে কেন্দ্র করে এই আয়াতগুলো তা হচ্ছে আখিরাতের মানদণ্ড দিয়ে দুনিয়ার জীবনের পরিমাপ করা যেহেতু এই দুটি জীবন কাটানো মানুষের অনিবার্য নিয়তি তাই প্রতিটি জীবনকে তার সময়ের পরিমাণ অনুযায়ী গুরুত্ব দেওয়া উচিত এক্ষেত্রে আল্লাহ রাসুলসাল্লি আসাল্লাম থেকে বর্ণিত অনেক হাদিসও রয়েছে যেগুলোতে তিনি বিভিন্নভাবে দুই জীবনের তুলনা করেছেন যেন সমস্ত মানুষ বাস্তবতা বুঝতে পারে আবদুল্লাবেন অমর আদেল আনহো বলেন আল্লাহ রসুল সাল্লু আলহিহুয়াল্লাম আমার কাঁধে হাত রেখে বললেন তুমি দুনিয়ার প্রতিক অথবা মুসাফিরের ন্যায় থাকো আল্লাহ রসুল সাল্লাহ আলহিম আরও বলেন দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক দুনিয়া তো আমি কেবল একজন আরোহীন মতো যে একটি গাছের নিচে ছায়া গ্রহণ করে এরপর তা ছেড়ে চলে যায় তিনি বলেন আল্লাহর কসম আখির এতার তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত হলো তোমাদের কেউ আঙুল সমুদ্রে দ্রবানোর পর উঠিয়ে দেখে কতটুকু পানি ওঠে জুহদ মানে হচ্ছে কোনো নিকৃষ্ট জিনিস ছেড়ে তার চেয়ে উৎকৃষ্ট জিনিসের দিকে ধাবিত হওয়া অথবা অন্যভাবে বলা যায় যে এমন যে বস্তু ত্যাগ করা যা নিষিদ্ধ নয় এবং নফসেন নিকট প্রিয় বটে আর এসব বস্তু অর্জন করতে বান্দা সক্ষম সুতরাং যেই কাজ বান্দার সাধ্যে নেই তা ত্যাগ করাকে জাহেদ বা দুনিয়া বিমুখ বলা যাবে না একইভাবে শরীয়ত কর্তৃক নিষিদ্ধ বস্তুগুলো ত্যাগ করলেও তাকে দুনিয়া বিমুখ বলা যাবে না এবং অকর রাদুল্লা আনহু বর্ণনা করেন রসুল সাল্লাহু আলহাম ফাতেমা রাদুল্লা আনহার গৃহে আসলেন কিন্তু তার ঘরে প্রবেশ করলেন না এরপর আলী রাদুল্লা আনহু আসলেন তখন ফাতেমা রাদুল্লা আনহা তার কাছে ঘটনাটি বর্ণনা করলেন আলী রাদাল আনহু আল্লা রসুল সাল্লাহ আলহিউ আস্লামের নিকটে গিয়ে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন আমি তার দরজায় একটি কারুকার্য খচিত পর্দা দেখেছি রসুল সাল্লু আলহিউ আস্লাম বললেন দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই আলী রাদাল আনহু ফাতেম আলাদু আনহাকে কথাটি বললেন ফাতেম রাদুল্লাহ আনহা বললেন আল্লাহ রসুল যেন আমাকে এই পর্দার ব্যাপারে তার ইচ্ছা অনুযায়ী আদেশ করেন তখন আল্লাহ রসুল সাল্লু আলিহ আসাল্লাম আলী রাজ্লা আনহুকে বললেন অমুক অভাবগ্রস্ত পরিবার নিকট তা পাঠিয়ে দাও আবদুল্লাহ আহো থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে এমন কে আছে যার নিকট তার নিজের সম্পদের চেয়ে ওয়ারিসের সম্পদ বেশি প্রিয় সাহাবিকন বললেন আমাদের মধ্যে প্রত্যেকের নিকট নিজের সম্পদই বেশি প্রিয় আল্লাহ রসুল সাল্লাহু আলি ওয়াসাল্লাম বললেন তার সম্পদ সেটাই যা সে দান করে আখিরাতের জন্য আগেই পাঠিয়ে দিয়েছে আর যে সম্পদ সে ছেড়ে যাবে তা তার ওয়ারিসদের জুহদ হচ্ছে একটি ইতিবাচক রীতি দুনিয়ার জীবন অতি দ্রুত নিঃশ্বাস হয়ে যাবে আর আখিরাতের জীবন চিরকাল থাকবে যখন মানুষের হৃদয়ে এই বিশ্বাস বদ্ধমূল হয়ে যাবে তখন ওই বিশ্বাস তাকে দান সৎকার দিকে উৎসাহিত করবে এর মাধ্যমে আত্মা উচ্চ আসনে সমাসীন হয় ইমানি আলোয় অন্তর উদ্ভাসিত হয় বান্দা তার সকল সম্পদ আল্লাহর রাহে বিলিয়ে দিতে চায় সে আবুবাকর সিদ্দিকরা দিল আনহুর মতো হয়ে যেতে চায় যিনি বলেন আমি আমার পরিবারের জন্য আল্লাহ ও তার রসুলকে রেখে এসেছি নেতিবাচক পন্থায় যুহুদ অর্জনের চেষ্টা করার সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নেই দুনিয়া তাকের নামে কাজকর্ম ছেড়ে বেকার বসে থাকার নাম জুহদ হতে পারে না রসুল সাল্লু আলহি ওসাল্লাম বলেন উপরের হাত নিচের হাত থেকে উত্তম এবং যাদের ভরণ দায়িত্ব তোমার উপর তাদের থেকে শুরু করো রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আরও বলেন উপরের হাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে হাত উপার্জন করে আর নিচের হাত দ্বারা উদ্দেশ্য হলো যে হাত পাতে তাই দুনিয়া ত্যাগের নামে উপার্জন ছেড়ে দিলে দান সৎকা কীভাবে করবে জুহদ মানে মানুষের সঙ্গ ছেড়ে বৈরাগী হয়ে থাকা নয় কেননা আল্লাহ রসুলসাল্লাহু আলিহাস্লাম বলেছেন যে তার কোনো ভাইয়ের প্রয়োজন পূরণ করবে আল্লাহ আল্লাহতালাও তার প্রয়োজন পূরণ করবেন সম্পদকে তুচ্ছ ভেবে তা উপার্জন করা ছেড়ে দেয়ার নাম জুহুদ নয় আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লাম বলেছেন বিধবা ও অসহায় দরিদ্রের জন্য সম্পদ উপার্জনকারী আল্লাহর রাস্তায় মুজাহিদের মতো সুতরাং নেতিবাচক পদ্ধতিতে চলার নাম জুহুদ নয় তাই যারা সম্পদ উপার্জন ছেড়ে সামান্য খাদ্য সাধারণ পোশাক ও ঘর হিসেবে মসজিদ নিয়েই তুষ্ট থাকে এবং ভাবে যে তারা এর দ্বারাই যা মর্যাদা লাভ করবে তবে তারা নিশ্চিতভাবেই জুহুদ অর্জনের ভুল পন্থা গ্রহণ করেছে এবং জুহুদের মর্মার্থ বুঝতে ভুল করেছে দুনিয়া হচ্ছে আখিরাতের উপার্জনের মাধ্যম ও উপকরণ উপকরণ ও মাধ্যমকে উপকরণ ও মাধ্যম হিসেবেই গ্রহণ করতে হবে প্রকৃতপক্ষে জ্ঞানী হচ্ছে সেই ব্যক্তি যে ওই ভাড়া বাসায় প্রয়োজন পরিমাণ আসবাপত্রে সন্তুষ্ট থাকে আর স্থায়ী নিবাসকে আসবাপত্র ও সৌন্দর্য দিয়ে পূর্ণ করে দারিদ্র ও যুহুদের পার্থক্য জুহুদ ও দারিদ্র্যকে বাহ্যিকভাবে দেখলে একই রকম মনে হতে পারে কিন্তু উভয়টির মধ্যে অনেক পার্থক্য আছে দারিদ্র হচ্ছে দুনিয়া বান্দা থেকে দূরে সরে যাওয়া আর জুহুদ হচ্ছে বান্দা দুনিয়া বিমুখ হয়ে দূরস্বরে থাকা আল্লাহ রসুল সাল্লাহু আলি আলসালাম জাহেদ ছিলেন দরিদ্র ছিলেন না তিনি সবসময় দারিদ্র থেকে আশ্রয় প্রার্থনা করতেন প্রত্যেক নামাজের পর আল্লাহ রসুল্লাহু আলিউসালাম দোয়া করতেন হে আল্লাহ আমি আপনার কাছে কুফরি দারিদ্র্য ও কবরের আজাব থেকে মুক্তি চাই আবু হুরাই রাদুল্লা থেকে বর্ণিত একটি হাদিসে আছে নবীজি সাল্লু আলিউলাম বলতেন হে আল্লাহ আমি আপনার কাছে দারিদ্র্য অভাব অনটন ও লাঞ্ছনা থেকে মুক্তি চাই এবং আরও আশ্রয় চাই জালেম ও মজলুম হওয়া থেকে রাদিল্লা আনহা থেকে বর্ণিত আরও হাদিসে আছে রসুল সাল্লাহু আলী আসসালাম দোয়াই এই বাক্যগুলি বলতেন হে আল্লাহ আমি আপনার কাছে জাহান্নামের ফিতনা ও জাহান্নামের আজাদ থেকে ধনাঢ়্যতা ও দারিদ্রের অনিষ্ট থেকে পানাহ চাই দারিদ্র যদি ইসলামে কোনো কাম্য বিষয় হতো তাহলে আল্লাহ রসুল্লাহু আলি হাসাল্লাম কখনও এর থেকে আশ্রয় চেয়ে দোয়া করতেন না মানুষ মনে করে মানুষের উত্তম ও অনুত্তম হবার মাপকাঠি হচ্ছে ধনাঢ্যতা ও দারিদ্র অথচ মানুষের মূল্যায়ন হবে তার দিনদারি ও উত্তম চরিত্রের কারণে রসুল্ল সাল্লাহু আলি আসাল্লাম মানুষের এই ভুল ধারণা খণ্ডন করেছেন এরপর বলেছেন এই দরিদ্র ব্যক্তি ওই ধনী ব্যক্তির মতো লোকদের দ্বারা গোটা পৃথিবী ভরে যাওয়া থেকে উত্তম দরিদ্র ব্যক্তি উত্তম ও ভালো হবার কারণ তার দারিদ্র নয় রসল সাল আলি আসালামের ইচ্ছা ছিল সাহবাগন যেন মানুষকে প্রাধান্য দেবার ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি পাল্টান মানুষকে প্রাধান্য দেওয়ার মাপকাঠি যেন তার ধনাঢ়্য হওয়াকে নির্ধারণ না করেন প্রাধান্য দেবার এই পন্থাটা ভুল নবীজির পানাহার খাবার গ্রহণ মানুষের মূল উদ্দেশ্য নয় খাবার খাবারগ্রহণ কেবল শারীরিক প্রয়োজন সম্পাদনের একটা মাধ্যম যাতে মানুষ জীবনের কর্তব্যকর্ম যথাযথ আদায় করতে পারে আর প্রয়োজন পরিমাণ খাদ্য গ্রহণ জরুরি আবু হোরারের আনহু থেকে বর্ণিত রসুদসাল্লাহ আলী আসালাম বলেছেন হে লোক সকল শোনো আল্লাহ তালা পবিত্র তিনি কেবল পবিত্র বস্তুই কবুল করেন আর আল্লাহ তাল্লা রসুলগণকে যে আদেশ করেছেন মুমিন বান্দাদেরও সে আদেশ করেছেন এরপর রসদ আলহ আসাল্লাম এই আয়াত তেলাবৎ করলেন ها رسول قلو من الطيبات وعملوا صالحا اني بما تعملون عليم ها رسول قن تمرا ببطرخ حدو بروحن قرو ايبان نیک عمل قرو নিশ্চয় আমি তোমাদের কর্ম সম্পর্কে অবগত এরপর তিনি আরেকটি আয়াত তিলাবাত করলেন হে ইমানদারগণ তোমরা আমার প্রদত্ত হালাল রিজিক থেকেই ভক্ষণ করো। তারপর আল্লাহ রসুল্লু আলি ওসাল্লাম এক মুসাফিরের কথা বলেন যে দীর্ঘ সফর করেছে তার চুল এলোমেলো শরীর ধুলোমলিন সে দোয়ার জন্য আকাশের দিকে হাত উঠিয়ে বলে হে আমার প্রতিপালক হে আমার রব অথচ তার খাবার হারাম পানিও হারাম পোশাকও হারাম সে প্রতিপালিত হয়েছে হারামের মাধ্যমে তার দোয়া কিভাবে কবুল হবে এই হাদিসে খাবার পবিত্র হবার জন্য দুটি অপরিহার্য গুণের কথা উল্লেখ করা হয়েছে এক নম্বর খাবার হালাল হওয়া আল্লাহ আল্লাতালা যে খাবার বৈধ করেছেন তা গ্রহণ করা আর মুফাসিরগণ এই ব্যাপারে একমত চেয়ে এই আয়তের মধ্যে তইবাদ শব্দ দ্বারা হালাল রিজিক উদ্দেশ্য দুই নম্বর রিজিক উপার্জনের জন্য শরীয়ত অনুমোদিত পন্থা অবলম্বন করা যেমন হালাল মাল দ্বারা হালাল বস্তু উপার্জন করা অথবা তার দান উপঢকন হিসেবে দেয়ার মাধ্যমে অর্জিত হওয়া হাদিসের শেষাংশে এর প্রতি ইঙ্গিত করা হয়েছে সুতরাং যেই ব্যক্তি হারাম খাদ্য গ্রহণ করবে তার দোয়া কবুল হবে না নবীজির খাবার গ্রহণ ইবনুল কাইম রাহেমাহুল্লা বলেন খাবার গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ রসুদাল্লাহ আলহিউমের নির্দেশনা ও আদর্শ হচ্ছে উপস্থিত খাবার ফিরিয়ে দিতেন না আর যেটা উপস্থিত নেই তার জন্য কষ্টও করতেন না তার সামনে কোনো হালাল খাবার উপস্থিত করা হলে তিনি তা গ্রহণ করতেন তবে ভালো না লাগলে তা গ্রহণ করতেন না তাকে হারামও সাব্যস্ত করতেন না রসল সাল্লু আলিহাস্লাম মিষ্টি ও মধু খেতেন এবং এই দুটিকে পছন্দ করতেন তিনি উঠ ভেড়া মুরগি ও খরগোশের গোস্ত এবং মাছ খেতেন রসলুল্লাহ সাল্লু আলহিহাস্লাম ভুনা গোস্ত তাজা খেজুর ও খুরমাও খেতেন তিনি দুধ পানি মেশানো ছাড়া পান করতেন তবে একটু পানি মিশিয়েও পান করেছেন একইভাবে তিনি ছাতু ও মধু পানি মিশিয়ে ও মিলানো ছাড়া উভয়ভাবে খেতেন তিনি শশ জাতীয় ফল কাঁচা খেজুরের সাথে মিশিয়ে খেতেন আর খুরমা ও মাখন মিশিয়ে শুধু খেতেনই না তা পছন্দ করতেন রসুল সাল্লু আলি ওয়াসালাম অধিকাংশ সময়ে নিচে বসে দস্তরখানে খাবার খেয়েছেন দস্তরখান ছিল তার খাবারের পাত্র তিনি সর্বদা বসেই পান করতেন তবে একবার দাঁড়িয়ে পান করেছিলেন তিনি পানকালে আশেপাশের লোকদের মধ্যে ডান দিক দিয়ে যারা আছেন তাদের আগে দিতেন যদিও বাম দিকে তাদের চেয়ে সম্মানিত কেউ থাকুক না কেন এখন কিছু হাদিস উল্লেখ করা হবে যেগুলোর মাধ্যমে এই বিষয়টা স্পষ্ট হয়ে উঠবে যে রসুলসালু আলহি আসালাম কখনও পরিতৃপ্ত হয়ে আহার করেননি আইসারাদিল্লা আনহা বলেন হিজরতের পর থেকে রসুলের ইন্তেকাল পর্যন্ত তার পরিবারের লোকেরা ধারাবাহিকভাবে তিন দিন গমের খাদ্য দ্বারা পরিলিপ্ত হতে পারেনি আরে খাদীছে বর্ণিত আয়েশা রাদ আনহা তার ভাগিনা রোয়া এবেন জুবাইর ই আওয়াম রাদ আনহুকে বললেন আমার ভাগিনা দুই মাসেরও অধিক সময় পর্যন্ত আল্লাহ রসুল্লাহ আলি আসালামের ঘরগুলোতে আগুন চলেনি রোয়া রাদেল্লাহ আনহো জিজ্ঞেস করলেন হে খালা তাহলে আপনাদের জীবনযাপনের উপকরণ কি ছিল আয়েশা রাদুল্লাহ আনহা বললেন খেজুর আর পানি তবে মাঝে মধ্যে আল্লা রসুল্লাহ আলহ আসালামকে কিছু আনসারি প্রতিবেশী তাদের বকরির দুধ হাদিয়া পাঠাতেন তখন তিনি তা আমাদের পান করাতেন আয়েস রাদাল আনহা বলেন আল্লাহ রসুল্লাহ আলহ আসসালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অথচ তিনি এক দিনে দুইবার রুটি ও তেল দ্বারা তৃপ্তির আহার করেননি নুয়া নেবির বাসির রাদাল আনহু বলেন আমি তোমাদের নবীকে দেখেছি তিনি এই পরিমাণ শুকনো খেজুরও পাননি যা দ্বারা তার পেট পূর্ণ করবেন আনাসিবের মালিকরা দিল্লা আহনু বলেন আমার জানা মতে রসুদসাল্লু আলি হাসাল্লাম কোনো দিন পাতলা রুটি খাননি এবং এমন বকরিও খাননি যা গরম পানি দ্বারা পশব উপড়িয়ে চামড়াসহ ভোনা করা হয় এটাই ছিল রসুদসাল্লু আলিহাস্লামের সাদামাটা জীবন পদ্ধতি বেশিরভাগ মুহাজিরদের জীবনযাপনও এমনটাই ছিল খাইবার যুদ্ধের পর আল্লাহ মুসলিমদের স্বচ্ছলতা দান করেন কিন্তু রসুলসাল্লু আলিয়াস্লামের জীবনযাপন পদ্ধতি আগের মতোই ছিল তবে তার স্ত্রীরা এই বিজয়ের পর কিছুটা স্বাচ্ছন্দ্য কামনা করেছিলেন কিন্তু আল্লাহ আয়াত অবতীর্ণ করে তাদেরকে দুনিয়ার স্বাচ্ছন্দ্য অথবা আল্লাহ ও তার রসুলকে বেছে নিতে বলেন তারা আল্লাহ ও তার রাসুলকেই বেছে নেন এবং তাদের অবস্থা আগের মতোই থেকে যায় খাবারের আদব সম্পর্কে নবীজ সাল্ল্লাহু আলহি আসাল্লাম অমর এবেন আবুসাল্লাম রাদেল্লা আনহু বলেন আমি রসুদ্সাল্ল্লা আলহিস্লামের ঘরে প্রতিপালিত বালক ছিলাম খাবারের সময় আমার হাত থালার পাশে ঘুরত আল্লাহ রসুদাহু আলহাম আমাকে বললেন হে বালক তুমি আল্লাহর নামে শুরু করবে ডান হাতে খাবে এবং নিজের পাশ থেকে আহার করবে আবু হুরান রাদেল্লা আনহু বলেন আল্লাহ রসুল্লাহু আলি আসালাম কখনও খাবারের দোষ ধরেননি যদি তার ভালো লাগতো তাহলে খেতেন আর ভালো না লাগলে খেতেন না অন্য বর্ণনা আছে ভালো না লাগলে চুপ থাকতেন আল্লা রসুল্লাহু আলহাম বলেন আমি হেলান দিয়ে খাবার খাই না কাব মালিক বলেন আল্লাহ রসুল্লাহু আলহিহাস্লাম তিন আঙ্গুলে খেতেন আর হাত ধোয়ার পূর্বে আঙ্গুল চেটে খেতেন আল্লা রসুল্লাহু আলহি আস্লাম খাবারে ছুরি ব্যবহার করতেন তা দিয়ে তিনি গোস্ত ও পনির কেটে খেতেন রসুলুল্লা সাল্লু আলিউসালাম বলেছেন তোমাদের কেউ যেন পান করার সময় পাত্রে নিঃশ্বাস না ফেলে তিনি পানির মস্কের মধ্যে মুখ দিয়ে পান করতে নিষেধ করেছেন রসুল সাল্লু আলিউসালাম পেঁয়াজ রসুন এবং এই জাতীয় কিছু খেতেন না এগুলো খেলে যেহেতু মুখে দুর্গন্ধ হয় তাই তিনি এগুলো খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন अन मालिक रदुल्लाह आनुके बर्णित रसदल्ला अलिहमाम आल्ला से ही बान्दार्ति सन्तुष्ट हन जी लोकमा और प्रति ढोके शकुर आदाय आब्दुल्ला अमर रदेल्लाह आनुमा रसद्लाहु आलिम के बोलते शुने मुमिन बंदा खाय पेट भरे और काफे खाय सत पेट भरे तर उद्देश्य हे उदरपुर लज्जा स्थान चाहिदा पूरण कर ततुष्पद जंतु न्याय উদাসীনতা ও খেল থামাশায় মত্ত মেঘদাম রাদ ওয়ানহু থেকে বর্ণিত হাদিস থেকে এই বিষয়টি আরও স্পষ্টভাবে বুঝে আসে তিনি বলেন আমি রসুদ সাল্লু আলি আসালামকে বলতে শুনেছি মানুষ পেটের চেয়ে নিকৃষ্ট কোনো কিছু পূর্ণ করে না মানুষের জন্য এতটুকু খাবার যথেষ্ট যা তার মেরুদণ্ডকে সোজা রাখবে যদি আরেকটু বেশি খাবার ইচ্ছা হয় তাহলে পেটের এক তৃতীয়াংশ রাখবে খাবারের জন্য আর এক তৃতীয়াংশ পানির জন্য আরেক জন্য। শ্বাস পোশাক পরিধান। খাবারের মতো পোশাকও একটি প্রয়োজনীয় বস্তু তবে এটাও মূল উদ্দেশ্য নয় বরং তিনটি উপকরণ হিসাবে যায়। এক লজ্জা ঢাকা দুই সৌন্দর্য গ্রহণ এবং তিন ঠান্ডা ও গরম থেকে বাঁচা রসুল্লাহ সাল্লু আলী আসসালাম নিজ কমের লোকদের পোশাকের মতোই পোশাক পরতেন কি, নবোধ প্রাপ্তির পরেও তার পোশাকে কোনো নতুনত্ব আসেনি তিনি পুরুষদের জন্য রেশমি কাপড় পরিধান হারাম করেছেন একইভাবে তিনি পুরুষদের নারীর সাদৃশ্য আর নারীদের পুরুষের সাদৃশ্য গ্রহণ করতে নিষেধ করেছেন পোশাকের সৌন্দর্য অপ্রসিদ্ধির পোশাক এর আগেই বলা হয়েছে পোশাকের একটি উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য গ্রহণ করা ইসলাম শুধু এর অনুমতিই দেয়নি বরং একে উৎসাহিতও করেছে আব্দুল্লাহ বিন মাসুদ্রাদুল্লাহ আহু থেকে বর্ণিত রসদ সাল্লাহু আলহিহাসাল্লাম বলেছেন যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না তখন এক ব্যক্তি বলে উঠল হে আল্লাহ্নবী মানুষ তো চায় তার কাপড় জুতা যেন একটু সুন্দর হোক তখন রসদ সাল্লাহু আলিহালাম বললেন আল্লাতালা নিজে সুন্দর এবং সৌন্দর্যকে পছন্দ করেন অহংকার হচ্ছে অহংকার অহংকারবশত সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ জ্ঞান করা মালিক এবং নাইলা রাদিল্ল আনহু বলেন আমি একবার নিম্নমানের এক পোশাক পরে আল্লা নবী দরবারে আসলাম তখন নবীজি আমাকে জিজ্ঞাসা করলেন তোমার কি ধন সম্পদ আছে আমি বললাম হ্যাঁ আছে তারপর রসদ্সালু আলিহালাম জিজ্ঞাসা করলেন কোন ধরনের সম্পদ আছে আমি বললাম আল্লাহ আমাকে উঠ বকরি ঘোড়া গোলাম ইত্যাদি সম্পদ দান করেছেন তখন রসদ্দাল্লু আলিউলাম বললেন যেহেতু আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন সেহেতু তোমার মধ্যে যেন আল্লাহর নেয়ামত ও অনুগ্রহের চিহ্ন দেখা যায় আবদুল্লাবিন আমরুল আসর আহু থেকে বর্ণিত তিনি বলেন রসুদ সাল্লাহু আলহাম বলেছেন আল্লাতালা নিজ বান্দাদের মধ্যে তার নেয়ামতের চিহ্ন দেখতে চান এসব হাদিস প্রমাণ করে যে ইসলাম মানুষের কাছে শাসসজ্জা কামনা করে কিন্তু রসুদসাল্লাল্লাহু আলহিহাসাল্লাম এমন পোশাক পড়তে নিষেধ করেছেন যে পোশাকের শ্রেষ্ঠত্ব ও স্বাতন্ত্রের মাধ্যমে সুখ্যাতি লাভ করা এবং চাকচিক্যের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার উদ্দেশ্য হয় রসল্লা সাল্লু আলি আসালাম বলেছেন যেই ব্যক্তি প্রসিদ্ধি লাভের জন্য পোশাক পরিধান করে আল্লাহ তাকে কেমতের দিন অন্য পোশাকেই পরিধান করাবেন আর কথা স্পষ্ট যে এই ধরনের পোশাক মানুষের মাঝে অহংকার সৃষ্টি করে কখনো লম্বা জামা পরিধান করা থেকে এই কারণে নিষেধ করা হতো এক হাদিসে আল্লাহ রসুল সাল্লু আলিহাস্লাম বলেন টাকনু নিন্নাংশ পোশাক দ্বারা ঢাকা অংশ জাহান নামে যাবে নবীজির পোশাক রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম নিজ সাধ্যানুযায়ী কাপড় পরিধান করতেন কখনও পশ্মি কাপড় কখনও সুতি ও কাতানের কাপড় পরিধান করতেন কখনো খসখসে ও মোটা কাপড়ও পরেছেন আইসারদ আনহা বলেন রসুলসাল্লু আলহাম একদিন সকালে কালো পশ্মি ডোরা কাটা চাদর পরিধান করে বের হয়েছেন আবুবুরদা রাদিল্লা আনহু বলেন ইশার রাদ আনহা আমাদের সামনে একজোড়া মোটা কাপড় নিয়ে এসে বললেন রসদ সাল্লাহ আলহি আসাল্লাম এই দুই কাপড় পরিহিত অবস্থায় মৃত্যুবরণ করেছেন রসদ সাল্লু আলহিহাসাল্লাম চমৎকার মসৃণ কাপড়ও পরিধান করতেন বাড়া এবেন আজিব রাদুল্লাহ আনহু বলেন আমি রসদসালু এক একজোড়া লাল ডোরা পোশাক পরিহিত অবস্থায় দেখেছি এই অবস্থায় তার চেয়ে অধিক সুন্দর আর কিছুই আমি কখনো দেখিনি রসদাল আলহি আসালাম বুটিদার সুতি কাপড় পছন্দ করতেন আনাসেমের মালিক রাদেল আনহু বলেন রসদ সাল্লাহ আলহিহাস্লামের কাছে সবচেয়ে প্রিয় কাপড় ছিল বুটিদার সুতি কাপড় উম সাল্লাম রাদহা বলেন রসদ সাল্লু আলহামের কাছে সবচেয়ে প্রিয় কাপড় ছিল কামিস ইবনুল কাইম রহমাল বলেন রসদ সাল্লাহু আলহি আসাল্লাম ইমেনি পোশাক সবুজ চাদর জুব্বা কাবা কামিস পাজামা লুঙ্গি চাদর মোজা ও জুতা পরিধান করেছেন সব কাজে ডানদিক থেকে শুরু করা রসদ সাল্লাহু আলহু আসলামের পছন্দ ছিল আয়সা রাদেল আনহা বলেন রসুল সাল্লাহু আলহাম জুতা পরিধান চুল আচরানো পবিত্রতা অর্জন ইত্যাদি সর্বকাজে ডানদিক থেকে শুরু করা পছন্দ করতেন আবু হুরার রাদেল আনহা থেকে বর্ণিত রসদসাল্লাহু আলিহালাম বলেছেন তোমাদের কেউ যখন জুতা পরিধান করে তখন সে যেন ডান পায়ের জুতা আগে পরিধান করে আর জুতা খোলার সময় বাম পায়ে জুতা খোলে ডান পায়ে যেন জুতা আগে পরিধান করা হয় এবং পরে খোলা হয় আরেক বর্ণনা আছে তোমাদের কেউ যেন এক পায়ে জুতা না পরে হাঁটে হয়তো উভয় পা খালি রাখবে নয়তো উভয় পায়ে জুতা পরবে আবু হুরার রদুল্লাহ আনহু বলেন রসদসাল্লা আলিউসালাম যখন কাপড় পরিধান করতেন ডান দিক থেকে পরতেন মাঝে মধ্যে সাদা সিঁদে থাকা ইসলাম ধর্ম সাজসজ্জা গ্রহণ ও আল্লাহ নিয়ামত হিসাবে তা প্রকাশে যত্নবান হবার নির্দেশ দেয় তবে তা মানুষের সার্বক্ষণিক কাজ হওয়া উচিত নয় মানুষের জীবন অনারম্বর ও সাদাসিদা হওয়া উচিত রসমুল সাল্লু আলি আসালাম বলেছেন সাধারণ সাদাশিদে কাপড় পরা ইমানের আলামত তবে এর দ্বারা অপবিত্র ও অপরিচ্ছন্ন পোশাক পরিধান করা উদ্দেশ্য নয় কেননা পরিচ্ছন্নতা ও অপবিত্রতা দিনের আলামত পোশাকের রং যে সমস্ত হাদিসে আল্লাহ রসুল্লাহ আলহিউ আসলামের পোশাকের রঙের উল্লেখ রয়েছে সেগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে তিনি নিষিদ্ধ হলুদ ও জাফরান দ্বারা রঞ্জিত পোশাক ব্যতীত সব রঙের পোশাক পরিধান করেছেন আবদুল্লাবিন আমার রদুল্লাহ আহু বলেন নবীজৎসাল্লু আলিহাসালাম আমার গায়ে এক জোড়া হলুদ রঙের পোশাক দেখে বললেন তোমার মা কি তোমাকে এই পোশাক পরিধানের আদেশ দিয়েছেন আমি বললাম আমি তা ধুয়ে ফেলব রসুলসাল্লাহ আলিহাল্লাম বললেন বরং কাপড় দুটি পুড়িয়ে ফেল আরেক বর্ণনা আছে রসুল্লাহ সাল্লু আলিহালাম বলেছেন এটা কাফেরদের পোশাক সুতরাং তুমি তা পরিধান করো আলী রাদেল্লাহ আনহু থেকে বর্ণিত রসুলসাল্লাহু আলহাম হলুদ রঙের পোশাক পরিধান করতে নিষেধ করেছেন আবদুল্লাহ ইবেন আমর ইবিনাল আস রাদ আনহুর হাদিস থেকে আরেকটি বিষয় প্রমাণিত হয় তা হচ্ছে মুসলিমরা এমন কাপড় পরিধান করবে না যা বিশেষভাবে কাফেররা পরিধান করে এবং তারা ছাড়া অন্যরা তা পরিধান করে না আংটির ব্যবহার ইসলাম পুরুষের জন্য রূপার আংটি পরিধানের অনুমতি দিয়েছে এবং রসদসাল্লু আলিহাস্লামও তা পরিধান করেছেন তবে স্বর্ণের আংটি পুরুষের জন্য হারাম এবার আলোচনা করা যাক নবীজির বাসস্থান নিয়ে মক্কায় থাকতে রসুদসাল্লু আলিহাস্লামের বাসগৃহ কেমন ছিল সেই সম্পর্কে আমাদের সামনে কোনো বর্ণনা নেই কারণ রসুল সাল্লু আলহি আস্লাম যেই ঘরে বাস করতেন হিজরতের পর আকিল তা বিক্রি করে দিয়েছিল আকিল হচ্ছেন আলী এবেন আবি তালবের ভাই তাই বিদায় হজের দিন ওসামা এবেন জায়দ রাদ আনহু যখন রসুল সাল্লাহু আলহি আসাল্লামকে জিজ্ঞাসা করলেন আগামীকাল আপনি কোথায় অবস্থান করবেন তখন রসুল সাল্লু আলিম আসসাল্লাম জবাব দিলেন আকিল তো আমার জন্য কোনো থাকার জায়গা রাখেনি তাই সংক্ষেপে আমরা তার মদিনার বাসগৃহ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ রসল সাল আলহাম যখন মসজিদের ববি নির্মাণ করেন তখন মসজিদের পেছনে পূর্বমুখী করে দুটি কামরা নির্মাণ করেন তখন বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল কিবলা পরিবর্তনের পর কামরা দুটি কেবলার দেয়ালের দিকে অবস্থিত ছিল যা কিবলামুখী থাকার সময় নামাজি ব্যক্তির বাম দিকে পড়ত কামরা দুটি একটি ছিল নবীজ সাল্লাহু আলহস্লামের স্ত্রী সাউদ আন্তজামা এবং আরেকটি ছিল আয় শারাদ আনহার জন্য কারণ ততদিনে তার আখ হয়ে গেছে আয় সারাদ আনহার সাথে বাকি ঘরগুলো প্রয়োজনের আগে নির্মাণ করেননি রসদ সাল্লাহ আলিহসলাম যখন কোনো বিবাহ করতেন তখনই একটি কামরা নির্মাণ করতেন ইবনুল জাহজি রহমাউল্লা বলেন মোহাম্মদিন অমর বলেছেন হারেসা ইবিনওমান রাদিল আনহ গৃহসমূহ মসজিদের আশেপাশে ছিল যখন রাসুলসাল্লু আলিহাসালাম কোনো নতুন বিবাহ করতেন তখন হার হাজার আনহ রসুলের জন্য একটা ঘর ছেড়ে দিতেন এভাবে তার সকল ঘর রসুল্লাহ সাল্লু আলহিউলাম ও তার স্ত্রীদের হয়ে যায় এই ঘরগুলো মসজিদের পূর্ব পাশে অবস্থিত ছিল কাবার দিকে মুখ করা অবস্থায় এগুলো মুসল্লিদের বাম পাশে পড়ত এগুলো কয়েকটি ছিল মসজিদে নবীর কিবলার দিকে মসজিদের দেয়াল ও কক্ষগুলোর মাঝখানে পাঁচ হাত প্রশস্ত রাস্তা ছিল ঘরগুলো ছিল কাঁচা ইটের তৈরি ছাদ ছিল খেজুর গাছের ডাল দ্বারা তৈরি এরকম মোট নয়টা ঘর ছিল এর মধ্যে চারটি আবার খেজুর গাছের ডাল দ্বারা তৈরি বারান্দাবিষ্ট ছিল এই কামরাগুলোর দেয়াল ছিল খেজুরের ডাল ও মাটির বিভিন্ন রেবায়তে এই ঘরগুলোর দরজা ও পর্দার কথা উল্লেখ আছে বর্ণিত যে আয়সারা দিল আনহার কামরার আর আর এক প্রকার গাছ বা সেগুন কাঠে তৈরি এক পাল্লা বিশিষ্ট দরজা ছিল কিন্তু এই ঘরগুলোর প্রশস্ততা ছিল খুবই কম সহিবুখারিতে বর্ণিত রসুল সাল্লু আলহি আসলাম তাহার্যুদে নামাজে যখন সিজদা যেতেন আয়ে সারাদ আনহাকে আঙ্গুল দ্বারা খোঁজা দিতেন তখন আয়ে সারাদ আনহা সো অবস্থাতেই পা গুটিয়ে নিতেন যেন রসুল সাল্লু আলহি আসলাম সিজদা দিতে পারেন রসুল্লাহ সাল্লু আলহি আসলাম সিজা থেকে উঠে যেতেন তিনি আবার পা ছড়িয়ে দিতেন এই বর্ণনা থেকে আমরা রসুল সাল্লু আলহিহ আসাল্লামের ঘরের প্রশস্ততা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাই ছাদের উচ্চতা সম্পর্কে হাসান আল্লাহমুল্লাহ বলেন আমি উসমান এ বিন আফফান রাদিল্লা আনহুর আমলে রসুল সাল্লু আলহিহাস্লামের স্ত্রীদের ঘরে প্রবেশ করতাম ঘরগুলোর ছাদ আমি হাতে নাগাল পেতাম একবার রসুল সাল্লু আলিহ আসসালামের স্ত্রী উম্মে সাল্লাম রদুল্লাহ আনহা তার ঘর কাঁচাইট দ্বারা বানিয়েছিলেন রসুল্ল্লাহ সাল্লু আলিউসালাম তখন দামাতুল জান্দাল নামক যুদ্ধের সফরে ছিলেন যুদ্ধ থেকে ফিরে এসে যখন ইট দ্বারা নির্মিত ঘর দেখেন তখন সর্বপ্রথম উম্মে সালামার গৃহে প্রবেশ করেন এবং তাকে বলেন এই ভবন কিসের ওমুল মমিনী বলেন আমি শুধু লোকজনের দৃষ্টি এড়ানোর জন্য তা নির্মাণ করেছি রসুল্লাহ সাল্লু আলিহাম বললেন হে উম্মে সালামা মুসলমানদের জন্য সবচেয়ে অকল্যাণকার খাত হলো। ভবন নির্মাণের খাত খলিফা ওয়ালিদের সময় পর্যন্ত রসুল্লাহ সাল্ল আলিউসালামের এই ঘরগুলো আপন অবস্থায় ছিল যখন মসজিদ নবী মুসল্লিদের জন্য সংকীর্ণ হয়ে গেল তখন সম্প্রসারণের কাজ অত্যাবশ্যক হয়ে পড়ল এদিকে রসুলসাল্লু আলিহাস্লামের ঘরগুলো ছিল মসজিদের সবচেয়ে নিকটে অর্থাৎ দেয়ালের সাথে লাগানো তাই শেষ পর্যন্ত ঘরগুলো ভেঙে ফেলা আবশ্যক হয়ে পড়ল আতা খুরাসিনী বলেন আমি খেজুর কাছের ডাল দ্বারা তৈরি রসুলসাল্লাস্লামের গৃহের বারান্দা দেখেছি যেগুলোর দরজায় ছিল কালো পশ্মি কাপড় এরপর খলিফা ওয়ালিদেবেন আব্দুল মালিকের পয়গাম আসলো তাতে লেখা ছিল যে রসুলের গৃহগুলোর মসজিদের অন্তর্ভুক্ত করে দেয়া হবে আমি মানুষকে সেই দিনের বেশি কখনো কাঁদতে দেখিনি আতার রহেমাউল্লা বলেন যেদিন ঘরগুলো ভেঙে ফেলা হলো সেদিন আমি সাঈদ বিনোসাইফকে বলতে শুনেছি আল্লাহর কসম আমার মন চেয়েছিল যে তারা এই ঘরগুলো যেন আপন অবস্থায় রেখে দেয় তাহলে মদিনাবাসীদের পরবর্তী প্রজন্ম বা দূরবর্তী অঞ্চল থেকে মদিনায় আগতরা দেখতে পেত রসুলের জীবদ্দশায় তিনি কত সামান্য সম্পদে সন্তুষ্ট ছিলেন ওমর এবং আবু আনাজ বলেন যেদিন ঘরগুলো বিলীন করা হয় সেদিন আমি ওই মজলিসে ছিলাম সেখানে সাহাবাদের সন্তান সন্ততি ছিলেন এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন আবু সালামা ইবনে আবদুর রহমান ইবনে আউফ আবু ওমামা এবং সাহাল এবেন হানিফ খারেজা এবং জায়দ এবং সাবেদ প্রমুখ তারা সেদিন কাঁদতে কাঁদতে তাদের দাড়ি ভিজিয়ে ফেলেছিলেন আবু উমামা সেদিন বলেছিলেন হায় যদি এই ঘরগুলো বিলীন না করা হতো তবে মানুষ ভবন নির্মাণে বিরত থাকত সবাই বুঝতে পারত আল্লাতালা তার রসুলের জন্য কী পরিমাণ সম্পদ দানে সন্তুষ্ট ছিলেন দুনিয়াবি ধন ভাণ্ডার কী পরিমাণ তার হাতে দিয়েছিলেন নবীজির আসবাবপত্র আয়েশা রাদিল্লাহ আনহা বলেন রসুল্লাহ সাল্লাহ আলহাম যেই বিছানায় শয়ন করতেন তা ছিল চামড়ার যার মধ্যে খেজুরের ছাল ভর্তি ছিল এবং যে বালিশে তিনি হেলান দিতেন তাও ছিল চামড়ার তৈরি যার ভেতরেও খেজুর গাছের ছাল দিয়ে ভর্তি ছিল রসুল্লাহ সাল্লাহু আলহামের স্ত্রীদের সাথে মনোমালিন্যর পর যে কামরায় অবস্থান করেছিলেন তার বর্ণনা দিয়ে অমর আব্দুল খাত্তাব রাদিল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লু আলিহাস্লাম চাটাইয়ে শোয়া ছিলেন চাটাই ও রসুলের শরীরের মাঝখানে কিছু ছিল না তার মাথা নিচে ছিল চামড়ার বালিশ যার ভেতর খেজুরের ছাল ভর্তি আমি রসুলসাল্লু আলি আসলামের পিঠে চাটায়ের দাগ দেখে কেঁদে ফেললাম তখন রসুল্লাহ সাল্লু আলিউসালাম বললেন তুমি কাঁদছ কেন আমি বললাম আল্লাহ রসুল কিসরা ও কায়সার কত কিছু নিয়ে আছে অথচ আপনি আল্লাহ রসুল রসুল্লাহ সাল্লু আলিউলাম বললেন তুমি কি এর উপর সন্তুষ্ট নও যে তাদের জন্য দুনিয়া আর আমাদের জন্য আখিরাত এছাড়া রসুল সাল্লু আলহিউমের খেজুর পাতার একটি পাটি ছিল যার উপর তিনি নামাজ পড়তেন প্রিয়তা রসুল্ল সাল্লু আলি আসসালামের ঘর বাড়ির বর্ণনা দিয়ে আজকের পর্ব এখানে শেষ করতে যাচ্ছি আগামী পর্বে একই টপিকে আরও কিছু বিষয় থাকবে ইনশাআল্লাহ ও সাল্লু আলহ সৈয়দিন মোহাম্মদ ও আলা আলহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহুল্লাহ রেইনড্রিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লু ডবল রেইন ড্রবস মিডিয়া ডট অর্গ অথবা ফেসবুক পেজ ফেসবুক মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডাব্লিউ ডাব্লিউ